আলহামদুলিল্লাহ আমরা এসেছি সুরা আলে ইমরানের একশো দুই নম্বর আয়াত থেকে আজকে আমাদের তাফসি শুরু হতে যাচ্ছে ইনশাল আল্লাহ করেন। আমানু রব আলাদ করেন্কাতি তোমরা আল্লাহকে ভয় করো যতটুকুন আল্লাহকে ভয় করতে হয় অথবা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে আর খবরদার মুসলিম কিন্তু অর্থ অনেক বড় ব্যাপক মেসেজ এখানে আছে প্রথমত আল্লাহ বলছেন ইয়া ইন আহ মানে ডেকে বলেছেন ইমানদাররা আল্লাহ তালার এই ইয়া ইহাল্লাদিন আবার হে ইমান ওয়ালা গন যারা ইমানওয়ালা তাদের এই ইমানের পরিচয় থাকা যারা আল্লাহ আল্লাহতালা এই পরিচয় দিয়ে ডাকেন তারা কত সৌভাগ্যের অধিকারী হ্যাঁ ইমানদার গণ হ্যাঁ সোফান হে ইমানওয়ালারা এই পরিচয়টা তুমি একটা কত বড় নিয়ামতের পরিচয় যারা এই পরিচয় পায়নি তাদের কি অবস্থা কত হতভাগা হয়ে গেল তারা অনেক বড় হতভাগা আর যারা ইমানের পরিচয় হয়ে গেলাম যদি সত্যি আল্লাহ তালা আমাদের ইমানকে কবুল করে থাকেন এই ডাকের আমরা মোস্তাহেক হয়ে যাই তাহলে সত্যি আমরা অনেক বড় পুরস্কার পেলাম অনেক সম্মানিত হয়ে গেলাম আল্লাহ তালার কাছে তবে কথা হলো আমাদের ইমানের অবস্থাটা কি আমরা কি এই ডাকের উপযুক্ত হতে পেরেছি এই ডাক কি আমাদের জন্য মানায় নাকি আমরা এটা মিস করে ফেলছি কোন সময় আছে খাঁটি কোনো সময় আছে নকল কোনটা আমাদের কপালে জুটেছে ইমান তো অনেক দামি জিনিস সেই জিনিস কি আমরা সত্যিকার অর্থে অর্জন করতে পেরেছি এটা সবসময় চিন্তা করা দরকার কিভাবে ইমামকে এমন মানে নিয়ে আসা যায় যে মানে আনলে এই ডাকের উপযুক্ত আমরা হতে পারি এটা চেষ্টা থাকা দরকার এরপর আল্লাহ তালা বলছেন যে ইত্তাকুল্ল আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার কথা এই আহ্বান কোরআনে কারিমে অনেক অনেকবার এসেছে একবার বললে তো হয়ে যায় এতবার আল্লাহ তালা কেন রিপিট করেছেন তার কারণ এই যে আমরা আল্লাহ তালাকে ভয় করা আসলে কোন কোন সময় একটু একটু করি অনেক সময় আল্লাহকে ভয় করার যে কথা ছিল আমরা করি না আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা শুনে না আমরা আল্লাহ তালার শরীয়ত হালাল হারাম ঠিক রক্ষা করি না আল্লাহ তালাকে যেভাবে সম্মান করা কথা ছিল মানার কথা ছিল তা আমরা করি না সেই আল্লাহ তালা অনেকবার এই ডাক দিয়েছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুর অনেক আয়াতে বলেছেন এই আয়াতে আরেকটি জিনিস আল্লাহ তালা তাকুয়ার সঙ্গে যোগ করেছেন ইত্তাকুল্লাহা বলে ছেড়ে দেনি দেননি হাক্কাতি তাকুয়ার হক আদায় করে আল্লাহকে ভয় করো ভয় করার হক আদায় করে ভয় কর আল্লাহ তালাকে ভয় করার কতটুকুন পরিমাণ হক কতটুকুন এটা আমরা কিভাবে উপলব্ধি করতে পারি আর কিভাবে তার হক আদায় করতে পারি কথা কি সোজা কথা অনেক বড় বিষয় হক যদি আদায় না হয় আল্লাহ যদি কবুল না করে তাহলে কি উপায় হবে এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাহাম একটু ঘাবড়িয়ে গেলেন আল্লাহ তালাকে ভয় করার হক তো অনেক বড় কত বড় তাকে হয়তো নবীদের এই হক আদায় হয়েছে সে দিকিন্দাহত হয়েছে আমরা কোন পর্যায়ে আসি সব সাহাবেক রাম খুব চিন্তাগ্রস্ত হয়ে গেলেন এই কথা ওনাদের আলোচনা হতে থাকলো কেউ কেউ এমন ভাবে রাত্রেবেলা নামাজ যে আর বিছনায় যেতেন না পাওয়া ফুল যেত আল্লাহ তালা বলেছেন আল্লাহ হক আদায় করে ভয় করা আমাদের এতটুকু অস্থির হয়ে গেলেন তখন আল্লাহ তালা সুরা তাগাবুনে বুনে আরেকটা আয়াত নাজিল করে সাহাবাদেরকে মোমিনদেরকে সান্ত্বনা দিলেন একটু ব্যালেন্স করে দিলেন তিনি কি বললেন সেখানে সাহিদ প্রখ্যাত তবেই তিনি বলেন লামা নাজাল আয়া এই আয়াত যখন নাজিল হলো আল্লাহকে ভয় করো ভয় করার মত আদায় করে সর্বনাশ আমরা যতটুকুন আদায় করি এতে আমাদের হক আদায় হচ্ছে না রহমকাল এই অবস্থা দেখে আল্লাহ তালা আরেকটি আয়াত নাজিল করলেন সিরাজ তাকাবুনের চৌষট্টি নম্বর আয়াত তিনি সেখানে বললেন তোমাদের যতটুকু কিছু কমে গেল এবং এটাই ইসলামের প্রিন্সিপাল আল্লাহ তারা সাধ্যের বাইরে কোনো কিছুই চাপান না কোন প্রাণকে কোন জীবনকে কোন ব্যক্তিকে আল্লাহ তার ইসলামী অত অনেক কষ্ট তারপরে যান বাজি দেখে করতে হবে এরকম কোন কষ্টের ইবাদত আল্লা তালা দেননি আমাদের যখন মুরব্বীরা বা কেউ অসুস্থ হয়ে গেছেন এখন ওনারা দাঁড়িয়ে নামাজতে পড়তে পারেন না তো জোর করে দাঁড়াতে হবে বসে পড়তে পারবেন এত অসুস্থ বসে পড়তে পারেন না কি করবেন শুয়ে শুয়ে পড়বেন রমাদানের রোজা লম্বা দিন আসছে আমরা তবুও আলহামদুলিল্লাহ আমরা রাখতে পারবো রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ রাখছি মাসা আল্লাহ মরে গেছি নাকি না আধা মারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইয়ার ম্যানেজিং এট কিন্তু যদি এমন হয় যে দিন আপনি রোজা রাখতে গিয়ে দেখলেন যে সাংঘাতিক ডিহাইড্রেশন হয়ে গেছে গলা শুকিয়ে গেছে মাথা ধরে গেছে আপনার অসম্ভব কষ্ট হচ্ছে তখন কি আপনাকে আল্লাহ রোজা ভাঙ্গে অ্যালাউ করবেন না করবেন না করে দিবেন আল্লাহ এই প্রসঙ্গে একটা মশালা এসে যাক যেমন আমাদের ছেলে মেয়েরা বড় হচ্ছে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যাচ্ছে মেয়েরা একটু আগে সাবালিকা হয়ে যায় ছেলেরা একটু দু তিন বছর পরে হয় ঠিক কি না। অনেক সময় নয় দশ এগারো বছর মেয়ে সাবালিকা হয়ে গেছে তার তারপরে নামাজে ফরজ হয়ে গেছে রোজাও ফরজ হয়ে গেছে এখন এই মেয়েরা এত লম্বা দিনে রোজা রাখতে গেলে যদি কষ্ট হয় কি করা যায় এখন এই মাসালা দিবেন যে না থাক রাখার দরকার নাই কিন্তু বালেগা হয়ে গেছে রোজা তো ফরজ হয়ে গেছে আবার শরীরে এত শক্ত হয় না এত ম্যাচরিটি আসেনি যদি কষ্ট হয়ে যায় তাহলে মাসাল এই যে প্রত্যেক দিন রোজা রাখার নিয়ত করে খেয়ে যেদিন সে ম্যানেজ করতে পারে আলহামদুলিল্লাহ কষ্ট তেমন হয়নি রেখে ফেলবে আর কোনদিন যদি এমন হয় স্কুলে গিয়ে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে তারা আর পারছে না সেদিন ভেঙে ফেলবে এবং পরে শীতকালে ছোট দিনে কাজা করে ফেলবে তবে আল্লাহ তালার কাছে শরীয়তের কোনো বিষয় এরকম কোন কঠিন জিনিস নাই মা হারাজ আল্লাহ আল্লাহ কোনো আমি যখন তোমাদেরকে কোন বিষয় হুকুম করি করার জন্যে তাহলে তোমরা সেটা কি করো যতটুকুন তোমাদের সাদ্দি কুলায় মাস্তাটা আত্ম যেটা সাদ্যিকায় না সেটা আল্লাহ তালা দেখবেন কনসিডার করবেন আর যে জিনিস করতে নিষেধ করি তার থেকে দূরে থাকার চেষ্টা করো এটাই হলো ইসলামের প্রিন্সিপাল এমন কঠিন জিনিস আল্লাহ তালা দেননি এখন আমরা আসি যে ইত্তাকুল্ল আল্লাহকে ভয় কর এটা আমরা অনেকবার আলোচনা করেছি যে আল্লাহকে ভয় করা কথাটার অর্থ কি মানুষ যদি এখন এই মুহূর্তে আল্লাহ মাফ করুন একটা সাপ যদি এ কোনা থেকে ঢুকে এখানে তাহলে আমাদের অবস্থা কি হবে কম দেখে সাপ দেখলে ভয় পাব না সবাই লাঠ একটু কোন দিকে যাব কি করা যাবে তারপরে হয়তো দেখি লাঠি টাঠি পাওয়া যায় কিনা কিন্তু আগে ভয় একটু পেয়ে যাবো আগে নিজে যান বাঁচাব এইরকম যদি কোনো কিছু দেখে ভয় পায় তো আল্লাহ তালা কি এরকম ভয় পাওয়ার কথা বলা হচ্ছে না তা কথে এই ভয় পাওয়া না এই জন্য সাপ ডাকাত এদেরকে ভয় পাওয়া আর জন্য তাকুয়া শব্দ বলা হয় না আরবিতে যদি বাংলাতে সবগুলোই ভয় আরবিতে শব্দের অর্থ ওইটা না ওই ভয় না ভয় আছে ঠিক কিন্তু ভয়ের সঙ্গে আল্লাহ তালার প্রতি মহাব্বত আছে আল্লাহ তালার প্রতি তাজিম সম্মান আছে সাপকে দেখে ভয় পেয়ে সম্মান করবেন নাকি একটু জান আর সেই ভয়টা থেকে পালিয়ে দিনের ভয় পালিয়ে যেতে হয় আর আল্লাহ অর্জন করার জন্য যে পালানোর কথাও আসে আল্লাহ তালা এক নবী বলেছেন ফাফের রু আল্লাহর দিকে পালাও আল্লাহর থেকে পালাও না তর্জমা কি আল্লা দিকে পালাও তার মানে আল্লাহর কাছে আশ্রয়ের জন্য কি সুন্দর কথা না আল্লাহ যদি বলতেন আল্লাহ থেকে পালাও তাহলে না আল্লাহ থেকে পালিয়ে দাও কার কাছে তোমরা আল্লাহর কাছে পালাও আল্লাহর কাছে আশ্রয় চাও তাহলে আল্লাহ তালাকে ভয় করতে হবে আল্লাহ তালার কাছে ভয় নিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ ইনি আল্লাহ আপনার কাছে আপনার কাছ থেকে আপনার কাছেই আশ্রয় চাই আর আশ্রয় দেওয়ার কেউ নাই আপনি যে জাহান্নাবের শাস্তিটা আপনি দিবেন সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার কাছেই আশ্রয় চাই আপনার কাছেই প্রার্থনা করি তো আল্লাহ ভয়ের অর্থ হচ্ছে অর্থ হচ্ছে তা অর্থ হচ্ছে যে আল্লাহকে এভাবে আহ কার হুকুম মানতে হবে যে কোনো অবস্থায় তার হুকুমের বাইরে যাওয়া যাবে না তার অবাধ্য হওয়া যাবে না কুফরি করা যাবে না এক নম্বর দুই নম্বর হচ্ছে অয়ুষ্কার ফালা ফান সবসময় আল্লাহ তালা শোকরা আদায় করা কখনো অকৃতজ্ঞ হওয়া যাবে না যে আল্লাহ আমাকে দিলেন কি এত মানুষ আছে কিছু দিলেন আমার হাতে তেমন কিছু দিলেন না নহ। আল্লাহ তালা অনেক দিয়েছেন আমাকে সৃষ্টি করে আল্লাহ তালা বিশাল আমাকে এসান করেছেন আর তিন নম্বর হচ্ছে রাখা যাবে না এইরকম তখন করে একটা লোক তাদের হাক্কা তাকোয়া হয় তাকর হক আদায় হয় আল্লাহকে অনুসরণ করা না না করা আল্লাহ শুকুর আদায় করা না না হওয়া আল্লাহকে স্মরণ করা ভুলে না যাওয়া এটা হচ্ছে তিনি আরেকটি স্পেসিফিক সংজ্ঞা দিয়েছেন যে আল্লাহর হক আদায় করে তাকুয়া অর্জন করতে হলে সম্ভব হবে না যতক্ষণ জিব্বাকে কন্ট্রোল না করেছে এই জবান কি কন্ট্রোল করতে পারলে আল্লাহ তাকর হক আদায় হয় আমাদের গুনা যা কিছু হয় হাতের মাধ্যমে বেশি গুণা হয় না মুখের মাধ্যমে বেশি হয় পদে পদে দৈনন্দিন কত গুণা যে হয়ে যাচ্ছে আল্লাহ তাহলে তাকর হক এরপর আল্লাহ তালা বলছেন ওলাতা মুসলিমুন খবরদার মুসলিম না হয়ে মারা যে মৃত্যু বরণ করো না কেমন হলো মুসলিম না হলে ইমানদার হলো কেমনি ইমানদার হলে আবার মুসলিম না হয় কেমনি তাহলে ইমান আর ইসলামের সংজ্ঞার মধ্যে নিয়ে অনেক লম্বা আলোচনা আছে কিন্তু এই আয়াতে যেটা আমরা বুঝতে পেলাম যে ইমানটা এখানে হতে পারে একটা লোক সিনসিয়ারলি ইমানে ঢুকলো যেমন একজন ন মুসলিম আল্লাহর প্রতি বিশ্বাস এনেই ইসলাম কবুল করলো কিন্তু সে যদি এখন তার ইসলামকে ভালো করে শিখায় এখন নামাজ গুলো ভালো করে পড়া হালাম সবগুলো ভালো করে যদি সে প্র্যাকটিস না করে এমনি তার আল্লাহ তালার প্রতি ইমান মোটামুটি আসে তাহলে ইমানদার হয়ে গেছে কিন্তু আসলে মুসলিম প্রকৃত হয়নি মুসলিম মানে হলো যে সব কিছু আল্লাহর সামনে একেবারে আত্মসমর্পণ করে দিয়েছে সমস্ত হুকুমকে মানার জন্য আপ্রাণ চেষ্টা করছে এ হচ্ছে প্রকৃত মুসলিম এইরকম মুসলিম হওয়া হালাল হারামার ব্যাপারে এত সচেতন থাকা আল্লাহকে এভাবে ভয় করা প্রতিটি পদে পদে টাকর ব্যাখ্যা অবরাদি আল্লাহ আনু জিজ্ঞেস করলেন আরেকজনের কাছে উভাই এ কাল আনহু এখন তাই বলছে উবাই কাপ আপনি যে কোরআনের বিশেষজ্ঞ তা কিন্তু ব্যাখ্যা করেন না তিনি বললেন আপনি কখনো কাঁটা যুক্ত মাঠে মরুভূমিতে হাঁটেননি যেখানে কাঁটা থাকে তিনি বললেন যে এইরকম কাঁটাওয়ালা জায়গা যখন ক্রস করেন হেঁটে যেতে কিভাবে হাঁটেন বলে খুব সাবধানে হাঁটতে হয় কারণ কোন জায়গায় পা দিয়ে বসে চট করে ঢুকে যায় খুব দেখে দেখে হাঁটতে হয় প্রতিটি কদম তারপরে কাপড়কে একটু উঠাই ধরতেন কাপড়ের মধ্যে আটকে যায় এরকম দেখে থেকে পা দিতে হয় তিনি বলেন এটাই ভাই আমাকে একদিন তারা কত রকমের দুই কাজ কারবার করে আমি একটা জিনিস নতুন করে শুনলাম কেমিস্ট্রি গিয়ে অনেক ওষুধপত্র তারপরে আপনার একবার নিয়ে আবার হারিয়ে যায় সেটা আবার গিয়ে নিয়ে আসে এতগুলো ঔষধ আনে এনে অন্য কোন জায়গায় এগুলোকে বিক্রি করে দেয় এরকম করছে আশেপাশে এটা থাকি দিচ্ছে যে শত শত হাজার হাজার পাউন্ড এর ঔষধ এভাবে চুরি করে নিয়ে যাচ্ছে এরকম করে এইটা কি মুসলমান হয়ে মরবে এই লোকগুলো ইয়া আল্লাহ আমাদের এই দেশে আসি আল্লাহ তালা কত ভালো তরিকায় রাখছেন আলহামদুলিল্লাহ যা চাকরি বাকরি নেয় তারও আল্লাহ খাবার ব্যবস্থা করে দিয়েছেন এরপরে যদি এই সমস্ত ফাঁকি ফাঁকির খবর চলে যায় তো থাকবে দিনের পর দিন কমাই দিবে। আর আল্লাহর কাছে কি নিয়ে যাব হাক্কাতুখাতি প্রতিটি পা এভাবে দেখে দেখে দেওয়ার কথা আমাকে একদিন আরেকজন বললেন তিনি একটা গ্রোসারি শপ এর মালিক আমি আশ্চর্য হয়ে গেলাম ঘটনা শুনে বললেন একজন কাস্টমার মুরবী কিনতে এসে হাতা হাতাহাতি করে একটা বড় জ্যাকেট গায়ে একটা বড় মাছ হাতা হাতার ভিতরে ঢুকাই ফেলছে ঢুকাই ফেলে তারপরে পার করে নিয়ে যাচ্ছে আশ্চর্য হয়ে গেলাম একজন লোক যিনি আমাদের পরিচিত এক দোকানদার কথা বললেন এরকম অবস্থা মুসলমানের যদি হয়ে যায় আর যখন এরকম দেখে মুসলমানরা এগুলো করে নন মুসলিমরা মুসলমানদের ব্যাপারে ভালো ধারণা রাখবে কেমন আমাকে বলে আল্লাহার লোকেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর মুসলিম না হয়ে মরো না এরকম অভ্যাস থাকলে এবং এই সমস্ত কারণে যদি এরকম হারাম রিজেক্ট আপনার প্যাটের ভিতরে ঢুকে প্রতারণা করে চুরি করে লুকিয়ে ঠকিয়ে আপনি যদি আপনার ঋদিকের মধ্যে ঢুকান আপনার শরীরের মধ্যে ঢুকান আপনার ছেলে রক্তের মধ্যে ঢুকান তাহলে এরা কি ভালো মানুষ হবে এবং এই জন্য আমাদের অনেকের ছেলেপেলে নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে জ্ঞান সৃষ্টি হচ্ছে তারা রাগের দিকে যাচ্ছে এগুলো হচ্ছে এই জন্য আমাদেরকে আল্লাহ তালাকে ভয় করার জন্য তিনি এত শক্ত করে বলেছেন এগুলো মাথা মাথায় ঢুকাতে হবে যে মুসলিম না হয় তোমরা মৃত্যু করো না তোমরা স্বাস্থ্য যখন ভালো থাকে তখন অসুস্থ হয়ে যাও জীবনের সকল ক্ষেত্রে ইসলামটাকে এভাবে পালন করো আমল কর লালন কর। তাহলে তোমরা ইসলামের উপরেই মৃত্যু পালন করতে পারবে আর যদি ইসলামের উপরে মৃত্যু পালন করতে পারো তাহু বেকার আলা আলাই যে ব্যক্তি কোন যে তরিকার উপরে সে অভ্যস্ত হয়ে আছে সে তরিকায় সে মারা যাবে সে হালতেই তার মৃত্যু হবে যে মাথা তার মৃত্যু হয়েছে সে হালতে হবে এখন তার সিরিয়াস অবস্থা মৃত্যু শয্যা সাইতো অলমোস্ট হুঁস এখনো যায়নি কিছু হুঁস আছে কিন্তু অবস্থা খুব ডাক্তার নিয়ে এসেছে এখন ডাক্তার চিকিৎসা করতে করতে তারপরে ডাক্তার চলে গেছে কিছু ওষুধপত্র দিয়ে আর যাতে তার এখানে দম চলে গেছে দম চলে যাওয়ার পরে দেখে যে তার হাতের মধ্যে কতগুলো টাকা রুগীর হাতে এতগুলো টাকা টাকা কোথায় পরে ডাক্তার ফেরত আসে তার পকেট মায়ের হয়ে গেছে যে ব্যক্তি তার জীবনের যে অভ্যাস আছে তার মৃত্যু সেই হালতে হয়ে যাবে না এরকম যদি ঘটনা সত্যি ঘটে থাকে দুর্ভাগ্যের লোক আল্লাহর কাছে পকেট মার হিসেবে তার শেষ নিঃশ্বাস হয়ে গেল খবরদার যারা এরকম দুই নম্বর করি আমরা বাটপারি করি শুধু খালি টাকা বাড়ানোর জন্য তাদের কি অবস্থা হবে আল্লাহর কাছে চিন্তা করে দেখেন কোন অবস্থায় মৃত্যু বরণ করবেন এইরকম দুই নম্বরই করা অবস্থায় আপনার মৌত হবে এক নম্বরই মৌত হবে না তাহলে একজন তাব তিনি বলেন মাহু মেহান একজন খুব ঘনিষ্ঠ ছাত্র হচ্ছেন খুব নিবেদিত প্রাণ তিনি হচ্ছেন মুজাহেদ আল্লামা মুজাহিদ তিনি একদিন প্রখ্যাত ছিলেন মুফাসের ছিলেন তিনি বলেন ওনার উস্তাদ আব্বাস একদিন হারাম শরীফে বসে আছেন কিছু লোক তাওয়াফ করছে অনেক লোক তাওয়াফ করছে ওনার হাতে একটা লাঠি ছিল তিনি তখন একটু বুড়ো হয়ে গেছেন লোকদের একে তিনি একটু করলেন করলেনা তিনি স্মরণ করিয়ে দিলেন নসিহত করতে গিয়ে হে লোকেরা হে ইমাদা লোকেরা নবী করিম সাল্লাম বলেছেন নবী করিম সাল্লাম আমাদেরকে নসিহত করতে গিয়ে এই আয়াতটি তেলা করলেন আর এই আয়াতটা তো প্রায় খোঁধবার মধ্যে ঠিক কিনা জুমার খোদ্ শুনেন ঈদের খোদ বাই শুনেন নিকাহের খোদবার মধ্যে শুনেন আল্লাহকে ভয় করার কথা আব্বাস করলেন রসুল কোন একটি গিয়ে খোদ বা দিতে গিয়ে আমাদেরকে এই আত্মা দিয়ে শুরু করলেন আর পরে বললেন কেন ভয় করবে না জানো আখেরাত কি আছে তোমাদের সামনে যদি মিসলিম মুসলিম মৃত্যুবরণ না করো তোমাদের পরিণতি কি হবে শুনো অল অন্য কত মিনে জাকুমারি দুনিয়া জাহান নামে জাকুম নামে জাহার নামে বিষাক্ত খাদ্য দেওয়া হবে একটি বিষাক্ত গাছের খাদ্য দেওয়া হবে তার একটি ফোটা সামান্য পরিমাণ যদি এই দুনিয়াতে ছেড়ে দেওয়া হয় আফসাদাত আল্লাহ দুনিয়া মা আয়ে সাহুম সমস্ত দুনিয়ার খাবার সবগুলো পলিউটের হয়ে যাবে বিষাক্ত দূষিত হয়ে যাবে জাকুম। তার কি উপায় হবে যার জাকুম ছাড়া জাহান নামে আর কোন খাবার থাকবে না জাকুম এত বিষাক্ত হবে খাওয়া এই জাকুমের পরিচয় আল্লাহ তিন চার জায়গায় কারিমে দিয়েছেন যে সেটা জাহান নামের একদম গভীর তল থেকে উঠে আসবে এবং সেটা এত বিদ্ঘুটে বিশ্রী এবং অখাদ্য কুখাদ্যার দেখতেও মানুষের ভয় লাগবে ভয়াল চেহারা গাছটার গাছের মাথার পরিচয় আল্লাহ দিয়েছেন শয়তানের মাথার মত গাছের আগালটা উপরের অংশটা হচ্ছে কিরকম দেখতে গান নাহুর উস শয়তানের মাথা মাথার মতো শয়তানকে দেখছেন শানের মাথা কিরকম হবে আপনি বুঝলেন কিছু তো আল্লাহ তালা বললেন শয়তানকে তো দেখি না আমরা ঠিকই কিন্তু শয়তানকে আমরা কিরকম ঘৃণা করি কত বড় দুশন কিরকম ভয়াল চেহারা শয়তানের চেহারা কি খুব নুরানি হবে নাকি নাউজিল্লাহ আলাই অপমানিত তার চেহারা এত খারাপ হবে মানুষও বলে লোকটা চেহারা দেখলাম একদম শয়তানের মতো মানুষ বলো না দুষ্ট লোককে দেখলে তো মানুষটা আসলে তারপরে মানুষ বলে মানুষের সাইকোলজি দিয়ে আল্লাহ করছে গাছকে শয়তানের সঙ্গে বলা হয়েছে তার মানে এটা কত খারাপ হতে পারে যে এই দুনিয়ার মধ্যে যদি মুসলিম হয়ে না সত্যিকার মুসলিম নাম কাও মুসলিম পরিচয়ের মুসলিম পাসপোর্টের মুসলিম না সত্যিকার মুসলিম জীবনে ইসলামকে ঢুকেই দেওয়া আল্লাহর হুকুমের বাইরে কোন কাজ না করা হারাম তরিকায় মিলিয়ন পাউন্ডি টাকাবো না কতটুকু আমাদের মধ্যে আছে এটাকে আল্লাহ তালা বলছেন এবং নবী করিম ইসালাম সাবধান করছেন যে তোমরা জাকুম জাকুমের একটি ফোঁটা যদি জমিনে আসে তাহলে জমিনটা পুরোটা বিষাক্ত হয়ে যাবে মনুষ্য বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে আর সেই জাকুমের নয় সেই জাকুমকে ভিতরে ঢুকাতে হবে কত বড় কথা আব্দুল কলা আসাব এবং তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হোক আখেরাতে তাহলে এই অবস্থায় যেন তার মৌত আসে যে সে আল্লাহ এবং আখেরাতের প্রতি তার ইমান আছে আর যে মুসলমান চুরি করে যে মুসলমান প্রতারণা করে যে মুসলমান এরকম ডিসিভ করে সে কি তাকে যদি আপনি বলেন তোমার তুমি ইমানদার না বে সে কি বলবে ইমানদারি আখেরাতে বিশ্বাস করা হা করি আল্লাহরে ইমান আছে হা আছে তার এরকম না যে সত্যিকার মনে করে যে আল্লাহ আমাকে পাকড়াও করে ফেলবেন এই সমস্ত কাজের জন্য এবং আখেরাতে এইগুলো সব আমার নামা তুলে দেওয়া হবে কত কোথায় চুরি করেছি এগুলো সব লিস্ট দেওয়া হবে কি হবে না কিভাবে ঠকিয়েছি যেই ব্যক্তি জান্নাতে দিতে চায় যাহার থেকে মুক্তি পেতে চায় তাহলে এমন অবস্থায় তার মৌজ যেন হয় যে সত্যি আল্লাহ এবং আখেরা ত্রিপুর একই এবং ইমান আছে এই ইমান অর্জন করতে হলে হালাল হারামকে সতর্ক ভাবে পালন করতে হবে না শরীরের প্রত্যেকটি হুকুমকে পালন করার জন্য প্রাণ চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ তারা মৃত্যুদান করবেন এরপরে তিনি বলেছেন এই হাতে শেষ অংশে আর সে মানুষের সঙ্গে এমন ব্যবহার করুক যেভাবে সে চাই মানুষ তার সঙ্গে ব্যবহার করুক আমরা কে চাই কোনো লোক আমার সঙ্গে ব্যবহার করুক কে চাই লোকেরা আমাকে বকাবকি করুক রাগারাগি করুক আমার বদনাম করুক আমার দুর্নাম করুক আমার গৃহিবাদ করুক কে চাই তাহলে আমিও কারো এগুলো করা ঠিক হবে তাহলে আমি চাই যেরকম মানুষ আমাকে ব্যবহার করে আমি যেন মানুষকে সেভাবেই ব্যবহার করি এর ব্যতিক্রম ঘটে গেলে ওই যে আখেরাতে ইমানের আলোতে যাওয়া যাবে না জাননাতে যাওয়া যাবে না যাহার নাম থেকে মুক্তি পাওয়া যাবে না মৃত্যুর সময় ইমান নিয়ে মরার জন্য আর কিছু আমল আছে সেটা হচ্ছে যে তওবা করতে করা বেশি করে আর আল্লাহ রহমতের মাফেরাতের আশা বেশি করতে থাকা এ ব্যাপার একটা হাজি রসুল্লাম সব করেছেন না কেউ যখন মৃত্যুবরণ করে যেন সে আল্লাহ না করে মৃত্যু বরণ করে না ভয় যেমন থাকবে তেমনি আল্লাহর রহমতের আশাও থাকবে কিন্তু আল্লাহর রহমতের আশা করবে কিন্তু মানুষের হক আদায় করবে না ওই আশা করা ঠিক হবে না সেটা থাকতে হবে নবী করিম সাল্লাম শুনলেন যে একজন সাহাবি অসুস্থ তিনি ওনাকে দেখতে গেলেন বাজারে তো সাহাবি মোটামুটি এত অসুস্থ না একটু ভালো ফিল করে বাজারে এসেছেন বাজারে ওই সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেছে সালাম কালামের পরে তিনি জিজ্ঞেস করলেন ফক্লাহু কৈফয়া ফুলান যে আপনার অবস্থা কি এখন সাহাবেকে জিজ্ঞেস করলেন আমার সঙ্গে আছে একটা হলো যে আল্লাহর রহমতের মাকসুরাতে অনেক আশা করছি যদি আমার গুনার ভয় আমাকে অস্থির করে তুলছে দুটোই আমার আছে এই দুটো নিয়ে আমি এখন আছি যদি আমার শেষ সময় হয়তো ঘুরে এসেছে যখন এই দুটো জিনিস একসঙ্গে হবে আবদিন ইম এইরকম দুটো তখন পাশাপাশি থাকে যে আল্লাহর ভয় আল্লা রহমতের আশা তখন অবশ্যই আল্লাহ তালা যে জিনিসের ভয় করে সেই জিনিস থেকে নিরাপত্তা দান করেন যে জিনিসের আশা করে সে আশা তার পূরণ করেন তাহলে আল্লাহ এই রহমতের আশা করা বিশেষ করে অসুস্থ হয়ে গেলে ইন্তকালের সময় ঘনিয়ে আসলে যদি আমরা ট্যার পাই ওই সময় এই দুটো জিনিস দিল্লির ভিতরে যেন জায়গা পায়। আল্লাহ রহমতের আশা মাঘ ফেরাতের আশা আর আদাব গুনার ভয় দুটো তবে তিনি বলেছেন ওলামায় দুইটাই থাকবে তবে একটার পাল্লা একটু ভারী হওয়া লাগবে কোনটার পাল্লা ভারী হবে রহমতের তা জান একটু পাল্লা ভারী হয় আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে আল্লাহর ভয় এবং আল্লাহ রহমতের আশা দুটোই আল্লাহ তালা আমাদের অন্তরকে ভরপুর করে দিল পরবর্তী আয়াতে আল্লাহ তাল্লাহ সাত করছেন ধর রশিকে সবাই মিলে আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যে ওই সময়ের কথা মনে তোমরা একে অপরের প্রতি দুঃশ্মন ছিলে শত্রুর মতো ছিলে। অত অতপর আল্লাহ তারা তোমাদের মধ্যে মোহাম্মত কায়ে করে দিলেনা আর তোমরা আল্লাহর নিয়ামত পেয়ে ভাই ভাই হয়ে গেলে তোমাল আর তোমরা একেবারে জাহান্নাবের আগুনের গর্তের তীরে পৌঁছে গিয়েছিলে। সেখান থেকে আল্লাহ তালা তোমাদেরকে উদ্ধার করে ফেললেন এভাবেই আল্লাহ তালা তোমাদের জন্য আয়াত বয়ান করেন আশা করা যায় তোমরা হৃদায়ত প্রাপ্ত হবে এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেছেন ওয়া তাসিম এতে এতেসাম হচ্ছে মজবুত করে আঁকড়ে ধরা খুব শক্ত করে ধরা তাতে ছুটে না কি জিনিস শক্ত করে ধরতে হবে বেহাবল্লা আল্লাহর আল্লাহ শক্ত করে ধরা আল্লাহ কোরআন ইসলাম কোরআনের ব্যাখ্যা হল হাদিব কোরআন বললে হাদিসে চলে আসে এই জন্য হাবলুল্লাহ বলতে অনেক তাফসিরে বলা হয়েছে আল কোরআন আল্লাহর কোরআনকে সবাই শক্ত করে ধরে ফেলে কোরআনের সঙ্গে অটোমেটিক হাদিস চলে আসবে কারণ কোরআনের ব্যাখ্যা হাদিস ছাড়া সম্ভব নয় আর এই কোরআনের পরিচয় দিতে গিয়ে অনেক সাহাবি বর্ণনা করেছেন হাবলুল্লাহ শক্ত মজবুত রশি ও সেরাত মুস্তাকিম আর কোরআন হচ্ছে আল্লাহর সেরাতুল মুস্তাকিম সরল পথ জানলাতে নিয়ে যাবে আব্দুলনা করেছেন এই কোরআন হচ্ছে আল্লাহ তালার মজবুত রশি আহুয় নুরুল মুবিন এ কোরআন হচ্ছে খুব সুস্পষ্ট নূর আলো আহুয় শেফা উন্নাফ কোরআন হচ্ছে ফায়দা দানকারী দানকারী একটা জিনিস যে ব্যক্তি কোরআনকে শক্ত করে ধরে তার জন্য গ্যারান্টি রয়েছে তো আল্লাহ মুসলিম জাতিকে কোরআনকে শক্ত করে ধরতে বলেছেন কোরআন কেন্দ্রিক আমাদের সমস্ত কিছু গড়ে উঠবে মুসলমানদের জীবন পরিচালিত হবে কোরআন কেন্দ্রিক কোরআনের হুকুম হকাম তার ব্যাখ্যায় হাদিফ তাদের জীবনের সব কিছু পরিচালনা করবে তাদের জীবনের ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় সকল কিছু পরিচালিত হবে আন দ্বারা এবং সেটাই হচ্ছে আল্লাহ আল্লাহতালার এই শক্ত রশি। এখন এ কোরআনকে আল্লাহ তালা বলেছেন শক্ত করে ধরার জন্য বুঝলাম বলা হয়েছে ওয়া তাি মু তোমরা ধরো তোমরা বলতে কাদেরকে কে হয়েছে মুসলিম উম্মাকে কয়েকজন কেনা সবাইকে সবাইকে সবাই তো হয়ে গেছে তারপরে আবার আল্লাহ বলছেন জামিয়ান ঐক্যবদ্ধভাবে সবাই আবার তাহলে ডবল হয়ে গেল গুরুত্ব যখন দুইবার তিনবার একই জিনিসকে বোঝানো হয় এর গুরুত্ব অনেক বেড়ে যায় আরে ওয়াতিমের মধ্যে আছে তোমরা সবাই আবার জামিয়ানের মধ্যে সবাইকে আবার তোমরা সবাই আর পরস্পর বিচ্ছিন্ন হয়ে না তাফার রাকু হচ্ছে বিচ্ছিন্ন হয়ে থাকা মুসলমানদের একটি সমাজ হবে সবাই ঐক্যবদ্ধ থাকবে ঐক্য একতা এটা আল্লাহ তালা আমাদের কাছে চান আর বিচ্ছিন্ন হয়ে থাকা বিভক্ত হয়ে থাকা এক গ্রুপ আরেক গ্রুপের সঙ্গে কোনো সম্পর্ক নাই বয়কট করতে থাকা দুঃমনী হয়ে যাওয়া বিভিন্ন মুসলমানদের বিভিন্ন দ্বন্দ্ব থাকা এগুলো সবকিছুই ঐক্যবদ্ধ না থাকার উল্টা দিকের কাজ কারবার বেশি আমাদের সমাজে ঢুকে গেছে এই আল্লাহ তালা সাবধান করে দিল আল্লাহ তাফর এই জন্য তাফসির হয়েছে আমার জামাফরে আল্লাহ তালা মুসলমানদেরকে জমায়াতের সাথে থাকতে বলেছেন আর পরস্পর বিচ্ছিন্ন না হতে বলেছেন মানে এটার দ্বারা কি বোঝানো হয়েছে একটি জমাতে হবে একটি দল হবে এখন আমাদের সমাজে অনেক জমাতে আছে অনেক দল আছে এখন যে কোন জমাতে হয়ে গেলে কি এই জমায়েতের হক আদায় হলো কি না এটা কেমন কথা হয় এখন যদি দশটা দল থাকে বিশটা দল থাকে তাহলে আর সবাই বলে যে আসেন আমরা জমাতে যোগ দেয় কারো এই জামাত কারো ওই জামাত বিভিন্ন জমাতো আছে তখন তারা যদি বলা করে যে এই জমাতে আসার কারণেই আমাদের জামিয়া তো এরকম দশটা জামাত করতে বলেছেন এটা তো ডাজন মেক সেন্স শাহবাদের সঙ্গে জামাত কয়টা ছিল একটা ছিল তো উম্মার একটা জামাত হওয়ার কথা এখন তখন খেলা ভাতে রাশেদার ছিল যিনি খালিবা তিনি মুসলমানদের লিডার আর কোন জামাত কায়েম করার সুযোগ আছে বহুদলীয় ব্যবস্থা ওই সমাজে কায়েম করার তো কোনো সুযোগ ছিল না তবে এখন যেহেতু ওই জামাত নাই এখন কি করা যায় এখন জামাত করতে গেলে তো তিনটা হয়ে যায় দশটা হয়ে যায় তাহলে ওটা দরকার নাই এটা জামাত করে আবার বিভিন্ন জামাত হয়ে যায় ঐক্য থাকে না তাহলে জামাত বাদ দিয়ে থাকলে খুব সুন্দর ঐক্য হয়ে গেল কি মনে করেন তা হয়ে গেল না। সেটাও তো দেখি নাই এখন যেখানে আমরা আসি এই মসজিদের মধ্যে এখন আমাদের লিডার কে আমরা কোন জমাতে আসি কার কথা কে শুনবে এই তো বাজারের মতো অবস্থা বাজারে অনেক মানুষ আছে যেকোনো মুসলমানদের বাজারে গেলে মুসলমানদের আসে মাসাল আল্লাহ আছে দু এক লাখও আছে এত মানুষ এক জায়গায় জমাতে হয়েছে লিডার কে কে কার কথা শুনবে তো সেটাও তো হলো না তাহলে জমাত করতে গেলে আলাদা আলাদা জমাত এ এক সমস্যা অনেক জমাত হয়ে যাচ্ছে সেটা তো আসল জমাতের স্পিরিট পাওয়া যাচ্ছে না আবার না করলে তো কোনোটাই নাই এখন আমরা করা কোনটা বলেন মুশকিলের কথা না এটা সমাধান কি মনে করেন বিভিন্ন গ্রামের ভিতরে এক সমাজ আরেক আবার পাড়াপাড়ায় বিভিন্ন সংঘর্ষ হয়ে যায় কয়েকদিন আগেও দেখলাম যে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়ে মানুষও মারা যায় এই গ্রামের এই পক্ষ আর ওই পক্ষ মারামারি হচ্ছে এটাই যে ঐক্যবিরোধী কাজ কিরকম হচ্ছে দেখছেন না মুসলমানরা থাকবে একটি সমাজ তিনটি সমাজ কথা ছিল না আর দুই সমাজের মধ্যে কোন প্রতিযোগিতা হওয়ার কথা ছিল না তাহলে এই ক্ষেত্রে এখন যারা বিভিন্ন ইসলামী জামাত করেন তাদের যুক্তি হচ্ছে কেউ তাদের সঙ্গে একমত হতেও পারেন কেউ তাদের সঙ্গে দ্বিমত পোষণও করতে পারে তাদের যুক্তি হচ্ছে যে ওই সাহাবাদের জমাতের আইডিয়াল জমাত তো এখন আমাদের সামনে নাই এখন যদি কোনো জমাতি না থাকে তাহলে তো কিছুই না তাহলে আমরা কোন জামাত তৈরি করে সময় কাজে লাগাই এবং দিনের কিছু কাজ করি কারণ একলা তো করা যায় না দশজন হলে অনেক কাজ করা যায় একশো জন হলে তাহলে আমরা এরকম বিভিন্ন জামাতে কাজ করি কিন্তু আমাদের আলটিমেট গোল থাকা উচিত এক পর্যায়ে আস্তে আস্তে জামাত গুলো যেন মিশতে পারে মিশে যায় একাকার হয়ে যায় এবং মুসলমানদেরকে আল্লাহ যদি আল খেলাফা আলহাজি নবুয়া নবুতের তরীকায় খেলাফত দান করেন একসময় খলিফাতুল মুসলিম চলে আসে তাহলে আমি নাই তা আমি কোন জমাতে থাকলাম ইসলাম তো জামাতের সাথে আছে হ্যাঁ ইসলাম তো জামাত ছাড়া থাকে না দেখা এটা পজিটিভ কিন্তু এটা ঠিক কনসার্ন আছে যে জমাতগুলো যখন অনেকগুলো থাকে তাদের ভিতরে কম্পিটিশন হয় তখন নেতিবাচক নেগেটিভ কিছু এই তৎপরতা চলে এক জমাত আরেক জামাতের ব্যাপারে নেগেটিভ হয়ে যায় কিংবা প্রপাগণ্ডা করে তাদেরকে বাতিলপন্থী বলে তারা হকপন্থী হয়ে যায় এরকম কিছু ধরনের প্রচার প্রপাগণটা হয়ে যায় কোন কোনো সময় এটা আসে যে কোনো জমাতে যে বাতিলপন্থী না তা না সে বেদাত অনেক জামাত আছে সেগুলোকে কি বাতিল বলবেন না বলতে হবে কিন্তু একদম ওইগুলো ছাড়াও মোটামুটি ইসলামী জামাতে যারা কাজ করে তাদের কুলুপ লাগিয়ে বসে থাকার কোন সুযোগ নাই হক কাজ করতে হবে কিন্তু এই জাতীয় নেগেটিভ প্রপাকাণ্ডা যেগুলো হক নিজেদের ভিতরে করে থাকেন এগুলোর ব্যাপারে নেগেটিভ প্রপাকাণ্ড বন্ধ করা উচিত তাহলে আমরা কেউই এখনো দাবি করতে পারি না যে আমাদের জমাতটাই হচ্ছে সাহাবিদের জমাতের মতো এইটাতে আসেন না আসলে আপনি গোল্লায় গেলেন এরকম দাবি করার কোন সুযোগ নেই আমরা একে অপরকে স্বীকৃতি দিতে হবে এবং কাছাকাছি আসার চেষ্টা করতে হবে এবং সবার জন্য কাছাকাছি আসার সুযোগ হচ্ছে কোরআন কোরআনকে সবাই ধরি কোরআনের ব্যাখ্যায় হাদিস যদি কোরআন হাদিসকে আমরা মোটামুটি ভাবে ভালো করে চর্চা করি তাহলে আমাদের ভিতরে ঐক্য বাড়বে না কমবে এই জন্য আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ রসিকে ধরে ঐক্য আল্লাহ রসিকে বাদ দিয়ে ঐক্য হবে না আল্লাহর রশি হচ্ছে কোরআন শুননা আর কোরআন শুনার ব্যাপারে যত সিনসিয়ার আমরা তত আমাদের ভিতরে ঐক্য পয়দা আল্লা তালা করে দেবেন এখন আহ এই অফার তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা নেগেটিভ বিচ্ছিন্ন হওয়ার মতো প্রচার প্রপাগানটা নেগেটিভ কথাবার্তা বলাটাও আসলে ঠিক নয় এই ব্যাপারে খুবই পছন্দ করেন আর তিনটা জিনিসকে খুবই অপসন্দ করেন যে তিনটা জিনিস খুবই পছন্দ করেন সেটা হচ্ছে যে তোমরা আল্লাহ তালা ইবাদত করবে আর তার সঙ্গে কাউকে শরিক করবে না এক নম্বর করবে আর আল্লাহ রশিকে ঐক্যবদ্ধ ভাবে সবাই মিলে ধরবে তোমরা তাফার করবে না তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না একে অপরের বিরুদ্ধে লেগে যেও না ও আন্তানা সাহুমান আর তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ তালা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন তাদেরকে নসিহত করো তাদের কল্যাণ কামনা করো সেটা হচ্ছে ওই মুসলিম সমাজের কথা যেই মুসলিম সমাজের শাসকগুলো মোটামুটি ইসলাম সম্পর্কে তাদের কিছু দরদ আছে আর যদি কোনো জায়গায় ইসলামের দুশ্মন হয়ে যায় তাহলে তাদের কল্যাণ কামনা করার মধ্যে খুব ফজিলত আছে নাকি আর তিন নম্বর হচ্ছে তিনটাই হয়ে গেল আল্লাহর ইবাদত করা সেরে ছাড়া দুই নম্বর হচ্ছে একতা ঐক্যবদ্ধ থাকা তিন নম্বর হচ্ছে যে মুসলিম সমাজের ভিতরে মোটামুটি ইসলামের ব্যাপারে সিনসিয়ার শাসক বর্গ আছে ইসলামের ব্যাপারে তাদের দুশ নাই তাদের কল্যাণ কামনা করা এই তিনটা আল্লাহ পছন্দ করেন আর যে তিনটি জিনিসকে আল্লাহ তালা অপছন্দ করেন সেগুলা হচ্ছে তিল ও কাল ও ক্যা ও এদুল মাল এই তিনটা অপছন্দীয় জিনিস হচ্ছে শুধু এই কথা সেই কথা বলা বলি করতে থাকা কোনো রেফারেন্স ছাড়া বিভিন্ন রকমের গুজবে কান দেওয়া গুজব ছড়িয়ে দেওয়া অন্যের কথা নিয়ে আলোচনা করা আড্ডা দিতে থাকা চগল খড়ি করা গিবত করা এই জাতীয় বাজে কথায় লিপ্ত থাকা বেহুদা কাজে ব্যস্ত থাকাকে আল্লাহ খুব অপছন্দ করেন এক নম্বর দুই নম্বর হচ্ছে কাসরাত সুয়াল বেশি বেশি প্রশ্ন করা অথবা বেশি করে হাত পাতা দুটাই সুয়াল দুটো সাহায্য ধরে খামাকা মানুষের কাছে হাত পাতা আর বেশি বেশি প্রশ্ন করা অতিরিক্ত প্রশ্ন করা ইসলামিক সারকেলে আসলে এটাও আল্লাহ তালা অপছন্দ করেন আর তিন নম্বর হচ্ছেন এদুল মাল সম্পদকে বিনষ্ট করে দেওয়া আল্লাহ তালা কাউকে কাউকে টাকা পয়সার দিন হঠাৎ করে অনেক টাকা মালিক হয়ে যায় কিন্তু কি করবে না করবে এখনো তার হুঁশ থাকে না টাকা পয়সাকে বেহুদা খরচ করে অপব্যয় করতে থাকে এটাকে আল্লাহ খুব ঘৃণা করেন এ তিনটি কাজকে তিনি ঘৃণা করেন এই হাজিসটি কেন এনেছেন ইমাম বিভিন্ন ক্যাথিক যে আল্লাহ তালা অপসন্দ করেন মুসলমানদের মধ্যে পরস্পর বিচ্ছিন্ন একে অপর বিরুদ্ধে এবং এইরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাওয়া মুসলিম সমাজে